বিসমিল্লা আলহামদুলিল্লাহ রসুল্লাহ আমরা আলোচনা করেছিলাম প্রকৃত বিদাত সম্পর্কে আমরা বলেছিলাম প্রকৃত বিদাতের পাঁচটি উদাহরণ দেওয়া হবে তার ভিতরে দুইটি উদাহরণ আমরা গত পর্বে আলোচনা করেছি আজ আমরা তৃতীয় বিদাতটি সম্পর্কে আলোচনা করব আর সেটা হল ভণ্ড সুফিদের বিভ্রান্ত আকিদা বিশ্বাস সুফি অর্থ হল তাসাউবপন্থী তাসাউফ বা সুফি শব্দটির উৎস সম্পর্কে উলাম একরামের মাঝে দ্বিমাত আছে সঠিক মতে তাসাউব শব্দটি সুফ শব্দ হতে এসেছে যার অর্থ পশম তাসাউবপন্থীরা নফ্সকে কষ্ট দেওয়ার জন্য দুনিয়ার ভোগবিলাস পরিত্যাগ করত আরামদায়ক পোশাকের পরিবর্তে পশমের পোশাক পরিধান করত এ কারণে তাদের সুফি বলা হয় ইমাম ইবনে তাইমিয়া রহিমাউল্লাহ এই মতটিকে অগ্রাধিকার দিয়েছেন কেউ কেউ বলেছেন জাহিলি যুগে একদল লোক দুনিয়াবি কার্যকলাপ থেকে বিচ্ছিন্ন হয়ে সারাক্ষণ আল্লাহর ইবাদতে মশগুল থাকত তাদের বলা হতো সুফা তাসাউব বা সুফি নামটি সেখান থেকেই এসেছে যেহেতু প্রথম যুগের তাসাউবপন্থীরা দুনিয়া পরিত্যাগ করে অতিরিক্ত ইবাদত বন্দেকিতে লিপ্ত থাকত তালবিস ও ইবলিস ঘটনা যাই হোক তাসাউফের নামকরণের মাধ্যমেই প্রমাণিত হয় এটা শুরু হয়েছিল দুনিয়ার ভোগ করা এবং আল্লাহাদ মশগুল হওয়ার মাধ্যমে দুনিয়ার ভোগ বিলাস পরিত্যাগ করে আল্লাহর ইবাদতে মশগুল হওয়াকে বলা হয় জুহদ এটা ইসলামের অত্যাধিক ফজিলতপূর্ণ একটি বিষয় পবিত্র কোরআনের বিভিন্ন আয়াত এবং রসুল্লা সাল্লাহামের বিভিন্ন পরিত্যাগ করে আল্লাহগুল হওয়ার ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে পরিহার করে চলতেন তবে তাফাউপন্থীদের যুহুদের সাথে সাহাবে ক্রাম দিনের জুহুদের বিস্তর পার্থক্য ছিল এ কারণে ইমাম ইমাম আবু হানিফা ইমাম সাফি इमाम हम प्रमुख ओलाम के सूफी बना बर सूफी बना हारीस अल महसेवी जुनाएद अल बागदी जुन्न मिस्री वायजिद बोस्तमी प्रमुख व्यक्ति पार्थक्य मौलिक मु, कारण हल ओलमे इकराम शरियत दलिल प्रमाण सम्पर्के सस्तारे अवगत छें तनिया त्यागर बेपारे शरियत सीमारेखा अनुसरण करतें কিন্তু প্রথম যুগের তাসাউপন্থীরা যদিও ও ইবাদতো নেেন কিন্তু শরীয়তের জ্ঞানের দিক থেকে তাদের কমতি ছিল তাই দুনিয়া ত্যাগ তথা যুহদের ব্যাপারে তারা কিছু বাড়াবাড়ি ও অতিরঞ্জন করেছিল ওলাম ইকরাম তাদের এই অতিরঞ্জনকে নিন্দা করেছেন তবে এই সকল ব্যক্তিদের ঢালাওভাবে নিন্দা করেননি যেহেতু তারা ভালো নিয়তে এগুলো করত আর এ বিষয়ে তারা যেসব অতিরঞ্জন করেছিল তা ছিল শরীয়তের মূলনীতি সম্পর্কে সবিস্তারে না জানার কারণে একদল লোক দাবি করে হাসান বসরি কাজী সুরাই সুফিয়ান সাউরী প্রমুখ সুফি উলামেকরাম এমনকি তারা কোন কোন সাহাবাকেও তাসাউপন্থী হিসেবে আখ্যায়িত করে যেহেতু তারা সকলে দুনিয়া ত্যাগী ছিলেন এই কথার উপর আপত্তি উত্থাপন করে ইবনে জাউজি বলেন ফা তাসাউফ মজাহরুফ ইয়াজিদ আলাহুদি অতিরিক্ত কিছু বিষয় রয়েছে দুনিয়া ত্যাগের সাথে এর পার্থক্য হল দুনিয়া ত্যাগের বিষয়টিকে উলামে একরামের কেউই নিন্দা করেননি কিন্তু তারা তাসাউফকে নিন্দা করেছেন তালবি সেগুলো অনুসরণীয় কিন্তু এসবের বাইরে ক্রাঞ্চনা পরিপন্থী অতিরিক্ত যা কিছু এর মধ্যে রয়েছে সেগুলো নিন্দনীয় ও পরিতার্য এই অতিরিক্ত অংশটি চিহ্নিত করাই আমাদের উদ্দেশ্য এখানে অবশ্যই স্মরণ রাখতে হবে যে কোরআসন্না পরিপন্থী এই সকল বিদাতি বিশ্বাস তাসাউফের মধ্যে একেবারে প্রবেশ করেনি একবারে প্রবেশ করেনি বরং যুগের পর যুগ ধরে ধীরে ধীরে এগুলো তাসাউফের মধ্যে অনুপ্রবেশ করেছে তাই এসব বিশ্বাসকে সহজে শনাক্ত করার জন্য আমরা তাসাউফকে তিনটি পৃথক স্তরে বিভক্ত করে আলোচনা করব স্তরগুলো হলো প্রথম যুগের তাসাউফ বিকৃত ও পথভ্রষ্ট তাসাউফ সংশোধিত তাসাউফ প্রথম যুগের তাসাউফ হল আমরা পূর্বেই বলেছি তাসাউফের শুরু হয়েছে দুনিয়া ত্যাগ তথা যুহদের মাধ্যমে এ কারণে প্রথম যুগের তাসাউফপন্থীদের ব্যাপারে উলামে একরাম ভালো ধারণা করতেন তবে তাদের মধ্যেও কিছু ভুল ত্রুটি ছিল সুফিদের একটি বিরাট সমস্যা হল তাদের মধ্যে ইবাদত গোজার লোক যথেষ্ট পাওয়া যেত কিন্তু শরীয়তের জ্ঞানে অভিজ্ঞ ব্যক্তি ছিল কম শরীয়তের সীমা রেখা সম্পর্কে অজ্ঞতার কারণে তারা দুনিয়া ত্যাগের ব্যাপারে অতিরঞ্জন করত ওলাম তাদের অতিরঞ্জনকে অপছন্দ করেছেন এবং সেগুলোকে বাতিল প্রমাণ করেছেন তাদের কার্যাবলীকে অনুসরণ করতে বারণ করেছেন তবে ওই সকল ব্যক্তিদের ব্যাপারে খারাপ মন্তব্য করেননি যেহেতু তাদের নিয়ত ভালো ছিল কিন্তু জ্ঞান কম ছিল দুনিয়া ত্যাগের ব্যাপারে তারা যেসব বিভ্রান্তিতে লিপ্ত ছিল সেগুলো হলো। কষ্ট দেওয়া বিষয়টিকে বলা হয় মুজাহাদা সংগ্রাম করা আল মুজাহিদ মান জাহাদা নফসা প্রকৃত মুজাহিদ সেই যে নিজের নফসের সাথে জেহাদ করে ইমাম তিরমিজি হাদিসটি বর্ণনা করেছেন এবং বলেছেন হাসান এবং সহি সুতরাং নাফসের সাথে মোজাহাদা করা স্বয়ং রসুল্লাহ সাল্লা স্লামের নির্দেশ কিন্তু সমস্যা হল তাছাউপন্থীরা নাফসের সাথে মোজাহাদা করা বলতে বোঝায় নাফসকে সকল প্রকার ভোগ বিলাস থেকে বিরত রাখা যদিও তা বৈধ হয় এবং নাফসকে সকল প্রকার কষ্টে নিপতিত করা যদিও শরীয়তে তার নির্দেশ না দেওয়া হয় তাদের মতে কেবল কষ্ট পাওয়া ছাড়া নাফসের আর কোনো অধিকার নেই যে কোনোভাবে নাফ্সকে কষ্ট দেওয়াটাই তারা সবাবের কাজ মনে করে এ কারণে তারা সুস্বাদু খাবার ও আরামদায়ক পোশাক বর্জন করত একাদারে আট দশ দিন সম পালন করত বিবাহ বা স্ত্রী সহবাস থেকে বিরত থাকত সম্পদ উপার্জন করা বা সঞ্চয় করা হতে বিরত থাকত ইত্যাদি তাদের কার্যকলাপে রসুল্লাহ সাল্লা সন্ন্যাতের তুলনায় খ্রিস্টানদের ব্রতের সাথে অধিক সাদৃশ্য ছিল कन्तु इे नाफ्सर मोजाह नाफ्स के कष्ट देखा बोझा बर शरियत बेधान नाफ्स के बाध्य करा जा कष्ट देखा सब मन तीदातीम पंथाएल सन्तुष्टि अर्जुन चेष्टा कर विधान आल्लाहत आल दें सही बुखारी वर्णित एक हादीए রসুল্লা সালাম একজন ব্যক্তিকে রোদে দাঁড়িয়ে থাকতে দেখে এর নাম আবু ইসরা সে মানত করেছে বসবে না ছায়াই যাবে না রোদে দাঁড়িয়ে থাকবে কারো সাথে কথা বলবে না এবং পালন করবে। এটা শুনে রসুল বললেন তাকে বল সে যেন কথা বলে ছায়াই যায় এবং বসে আর তার স্বয়ম সে পূর্ণ করুক ইবনে হাজার আসকালানি রহিমাহুল্লাহ বলেন অফিহি আন্না কুল্লা সাইন এত আজদা বিহিল ইনসান ওলাউমা আলান মিম্মালিদ্মা শ্রিয়তিহী কিতাবুন আউসন্নাতুন কালমাশি হাফিয়ান ফিসামসি লেইসাহিন তোয়াতিল্লা এই হাদিস প্রমাণ করে মানুষ যা কিছুর মাধ্যমে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কষ্ট পায় যদি সে বিষয়ে কোরআন বা হাদিসে প্রমাণ না থাকে তবে তা আল্লাহর আনুগত্য তথা সবাবের কাজ হিসেবে গণ্য নয়। যেমন পাথরের মধ্যে বা উত্তপ্ত বালিতে খালি পায়ে হাঁটা রোদে বসে থাকা ইত্যাদি ফাথল বাড়ি তাছাড়া নার্ভসকে কেবল কষ্ট দিতে হবে এটা বিধর্মীদের আকিদা বিশ্বাস বৌদ্ধরা এমন ধারণা পোষণ করে তারা বলে জীবন একটা অভিশাপ মানুষকে শাস্তি দেওয়ার জন্য দুনিয়াতে বারবার পাঠানো হয় এই জীবন চক্র থেকে মুক্তি পেতে হবে নার্ফসকে ভোগ বিলাসে লিপ্ত রাখলে সে বারবার দুনিয়াতে আগমন করবে তাই যতদূর সম্ভব তাকে কষ্ট দিতে হবে যাতে দুনিয়াতে আসতে না চাই এভাবে এক সময় জীবন নামের এই কষ্ট থেকে মুক্তি পাওয়া যাবে এ ধরনের আকিতা বিশ্বাসের কারণে তারা নিজেদের শরীরে কাটা বিধায় ধারালো ছুরি দ্বারা আঘাত করে ইত্যাদি বিভিন্ন পন্থায় নার্সকে কষ্ট দিয়ে থাকে দুর্ভাগ্যবশত তাসাউপন্থীরা নার্সকে কষ্ট দেওয়ার ব্যাপারে এই চিন্তাধারা গ্রহণ করেছে যে যেকোনোভাবে নাফসকে কষ্ট দেওয়াটাই তারা সফলতা মনে করে নাফসের যে ভালো কিছু পাওয়ার অধিকার আছে তা তারা স্বীকার করে না অথচ সহি বুখারিতে বর্ণিত একটি হাদিসে এসেছে সালমান রাদি আল্লাহতাল আনহু আবু দারদা রাজি আল্লাহতাল আনহু এর বাড়িতে বেড়াতে গিয়ে দেখেন আবু দারদার স্ত্রী বেহাল অবস্থায় রয়েছেন এ বিষয়ে তাকে প্রশ্ন করলে তিনি বলেন আপনার ভাই আবু দারদা তো দুনিয়ার কোনো কিছুর প্রতিদা ফিরে আসলে সালমান আল ফারেসি তাকে পানাহার করতে বলে তিনি বলেন আমি সম পালন করছি আপনি খেয়ে নিন সালমান রাজিয়াল্লা তাল আনহু বলেন আপনি না খেলে আমি খাব না ফলে তিনি খেতে বাধ্য হন এরপর রাতে আবু দারদা রাজিয়াল্লা আনহু সারা রাত সলাদ পড়ার ইচ্ছা করলে सलमान रजेशन तुम तुम नफ्सर हक आरोप हक आते सवार हक आदाय कर রসুল্লা সাল্লাম এটা শুনে বললেন ঠিক আছে যেসব বিষয় ইবাদত বলেই গণ্য নয় যেমন উত্তম পোশাক বা সুস্বাদু খাবার পরিত্যাগ করা বা নিজের মন গড়া অন্য কোন পন্থায় নার্সকে কষ্ট দেওয়া ইত্যাদির বিধান কি হতে পারে এটা একটা বিরাতি পন্থা সে কারণে উলাম এর উপর তীব্র আপত্তি উত্থাপন করেছেন মহান আল্লাহ বলেন হে ইমানদাররা তোমরা আল্লাহ যেসব উত্তম জিনিস বৈধ করেছেন তা হারাম জ্ঞান করো আর তোমরা সীমা লঙ্ঘন করো না আল্লাহ আল্লা সীমালংঘনকারীদের পছন্দ করেন না নম্বর এই আয়াতের ব্যাখ্যায় ইমাম রাহিমাহুল্লাহ আরামদায়ক পোশাক ও সুস্বাদু খাবার পরিত্যাগ করার মতাদর্শকে নিন্দা করেন তিনি এ বিষয়ে একটি চমৎকার কাহিনীও উল্লেখ করেছেন তিনি বলেন এক ব্যক্তি হাসান রহমাহুল্লাহ এর নিকট এসে বলেন আমার প্রতিবেশী ফালুদা নামক हसान रही क्यों उदायब ना हसान रही से ठंडा पानी खाई उक्त व्यक्ति हसान रही, रही बारिद खाई से ठंडा पानी खाई ता शुक्रिया তথা তাকোয়ার পোশাক সম্পর্কিত আয়াতের ব্যাখ্যায় ইমাম কুরতুবি রহমাহুল্লা ওই সকল লোকদের মতামত খণ্ডায়ন করেছেন যারা বলেছে তাকুয়ার পোশাক হল নিম্নমানের পোশাক যা আরামদায়ক বা দামি নয় এই মতামতের খণ্ডায়নে তিনি বলেন তামিমাত দারি একজন সাহাবি একটি পোশাক ক্রয় করেন যার মূল্য ছিল এক হাজার দৃঢ়াম মালেক দিন আর খুবই উৎকৃষ্ট মানের পোশাক পরিধান করতেন ইমাম আহমদ ইবনে হাম্বল প্রায় একদিনার মূল্যের পোশাক ক্রয় করতেন এসব ঘটনা উল্লেখ করার পর তিনি বলেন অমসৃণ পোশাক পরিধান করা অধিক উত্তম বলে দাবি করে আর এ বিষয়ে তাকুয়ার পোশাকই উত্তম এই আয়াত পেশ করে তুমি কি মনে করো আমি যাদের ঘটনা উল্লেখ করলাম তারা তাকুয়ার পোশাক পরিত্যাগ করেছেন না, কখনো নয় বরং তারাই ছিল প্রকৃত তাকুয়ার অধিকারী জ্ঞানবান কিন্তু এই সকল লোকদের কথাগুলো হল ফাঁকা বুলি আর অন্তর গুলো হল তাকুয়া শূন্য তাফসিরে কুরতুবি সুতরাং দুনিয়া ত্যাগ করা বলতে বৈধ বিষয় পরিত্যাগ করা বোঝায় না বরং হারাম জিনিস পরিত্যাগ করা বোঝায়। আর নাফসের সাথে মোজাহাদা বলতে যে কোনোভাবে নাফ্সকে কষ্ট দেওয়া বোঝায় না বরং নাফ্সকে আল্লাহর আনুগত্যে বাধ্য করাই সাথে মুজাহাদা করা নম্বর ভুল ব্যাখ্যা। প্রথম যুগের তাসাউপন্থীদের আরেকটি গুরুত্বপূর্ণ বিভ্রান্তি হলো, তারা তাওয়াক্কুল তথা আল্লাহর উপর ভরসা করার ব্যাপারটি ভুলভাবে ব্যাখ্যা করত তাওয়ুল বলতে তারা হাত গুটিয়ে বসে থাকা বুঝত কোন প্রকার চেষ্টা প্রচেষ্টা করা তাওয়াকুলের বিরোধী মনে করত ইবনে তালিস ও ইবলে একটি অধ্যায় রচনা করেছেন সেখানে তিনি সম্পর্কে উদ্ভট কর্ম পদ্ধতির বর্ণনা দিয়েছেন আমরা এখানে তার কিছু অংশ উল্লেখ করছি আবু সুলাইমান আদারানী বলেন مخافت اللصوص যদি আমরা আল্লাহর উপর ভরসা করতাম তবে সোর ডাকা থেকে রক্ষা পাওয়ার জন্য প্রাসির নির্মাণ করতাম না বা দরজা বন্ধ করে রাখতাম না যুনন মিসরি বলেন সাফারতু সিনিনা ওয়া মা সাহালিত তাওয়াক্কুল ইল্লা ওয়াক্তান ওয়াহিদা রাকিবতুল বাহরা ফকাসিরল মার্কাবু ফতাআল্লাকতু বিখশাবাতিম মিন খশাবিল মার্কাব ফাকালাত লি nafsi ইন হাকাম আল্লাহ আলাইকা আমি বহুবার সফরে বের হয়েছি কিন্তু কখনো আমার আমি একটি জাহাজে ছিলাম এমতাবস্থায় জাহাজটি ভেঙে যায়। আর আমি একটি কাঠ ধরে ভাসতে থাকি তখন আমার মনে হল আল্লা যদি আল্লাহ যদি আমাকে ডুবাতে চান তবে এই কাঠ কি আমাকে বাঁচাতে পারবে ফলে আমি কাঠটি ছেড়ে দিলাম এবং পানিতে ভাসতে থাকলাম এভাবে আমি ডাঙায় পৌঁছে গেলাম আবু ইয়াকবকে কেউ একজন তওয়াক্কুল সম্পর্কে প্রশ্ন করলে তিনি উত্তর না দিয়ে নিজের কাছে থাকা একটি দৃঢ়াম দান করে দিলেন পরে তিনি তাওয়াকুলের ব্যাখ্যা দিয়ে বললেন ইস্তাহাই তু আন উজি বুকা ইস্তাহাই তু আন উজি বা ওয়াইং দিশাই আমার নিকট কোনো সম্পদ থাকা অবস্থায় তাওয়াক্কুল নিয়ে কথা বলতে লজ্জাবত করছিলাম एसबर्णनाल्लेख कर ज्ञान स्वल्पतर परिकल्पना ग्रहण उद्बुध करा तवक्ल सठीक व्याख्या तब बुझते নিজের সাদ্যমত ব্যবস্থা গ্রহণ করা তাওয়াকুলের বিপরীত নয় সত্য কথা হল এ ধরনের নির্বোধ লোক বর্তমানেও দেখা যায় তারা বলে মুমিন ব্যক্তির ঘরে আজকের খাবার থাকলে কালকের খাবারের জন্য চেষ্টা প্রচেষ্টা করে না কেউ কেউ বলে প্রাসাদে বাস করে আল্লাহ পাওয়া যায় না জঙ্গলে বসে আল্লাহর ধ্যান করতে হয় ইত্যাদি অথচ রসুল্লাহ সাল্লাম কে কোন একজন ব্যক্তি প্রশ্ন করে উঠ বেঁধে দিয়ে ভরসা মুসলিমে উমর রাদু থেকে বর্ণিত আছে। তিনি বলেন ফাঁকানা রসুল সাল্লাই ইয়ুজু মিনহু না ফাকাতা সানাতিন রসুল্লা সাল্লা সাল্লাম ফাইয়ের সম্পদ থেকে তার পরিবারের জন্য এক বছরের ব্যয়ভার গ্রহণ করতেন এই হাদিসের ব্যাখ্যায় ইমাম নব্বী রহমাউল্লা বলেন অফি হাজিসুল ইয়াল ও আন্না হাজ এই হাদিস প্রমাণ করে যদি কেউ এক বছরের খাবার সঞ্চয় করে তবে তা বৈধ হবে এতে প্রমাণিত হয় পরিবার পরিজনের জন্য সঞ্চয় করা বৈধ এটা বিপরীত নয় মুসলিম। এরপর তিনি এ বিষয়ে সমাজে খাদ্য সংকট দেখা দেয় তখন নিজের জন্য অতিরিক্ত খাবার জমিয়ে রেখে অন্যান্য মুসলিমদের সমস্যায় ফেলা যাবে না সেক্ষেত্রে দিন বা এক মাসের খাদ্য সঞ্চয় করে রাখা বৈধ হবে তিনি বললেন ওয়াইং কানাফি অন ইারা কু তাসান যদি স্বাভাবিক অবস্থা হয় তবে এক বছর বা তার অধিককালের জন্য খাদ্য ক্রয় করতে সমস্যা নেই হেমুসলিম কিছু লোক পর্যাপ্ত সম্পদ ছাড়াই হজে যাত্রা করত শেষে সম্পদের অভাবে তারা ভিক্ষাবৃত্তি করত তাদের ব্যাপারে সুরাবাকার বাকারায় ১৯৭ নম্বর আয়াত হয়। যেখানে আল্লাহ হজে গমন করার সময় পর্যাপ্ত পরিমাণ পথেও সাথে নিতে আদেশ করেছেন এই আয়াতের ব্যাখ্যায় আবু বকরাজ বলেন ও হাজা আল্লাহ এই আয়াত প্রমাণ করে তাসাউকথীদের আকিদা ভুল যারা পাথেও গ্রহণ এবং রিজিক অননেশন পরিত্যাগ করে নিজেদের তবাকুলপন্থী বলে দাবি করে ইমামি আহমদা ইবনে হাম রাজি আল্লাহ উরিদ আন আখরুজা ই তারা তাওয়াকুলের দাবি করে ফলে পাথেও সারাই হজে গমন করে তারা ভাবে এটাই বুঝি তাবাকুল তারা মারাত্মক বিভ্রান্তিতে রয়েছে একজন ব্যক্তি আহমদ ইবনে হাম্বলকে বলে আমি ছাড়া তাওয়াকুলের উপর হজ করব তিনি তাকে বলেন তুমি কাফেলা পরিত্যাগ করে একা সে হলে না হুবু একই কথা ইমামাল কর্তুবী আহকামুল কোরনোনে উল্লেখ করেছেন প্রকৃত তাওয়াক্কুলের ব্যাখ্যায় ইমাম আহমাদিবনে হাম্বল রাহমাহুল্লা থেকে চমৎকার একটি কথা বর্ণিত আছে। একজন ব্যক্তি বলে এই ব্যক্তি হল মূর্খ এরপর তিনি নিজের সাধ্যমতো চেষ্টা প্রচেষ্টা করা তাওয়ুলের বিপরীত নয় এর একটি হাদিস উল্লেখ করেন রসুল্লাহ সাল্লাহাম বলেন লাউ আন্না खी रिजिकर व्यवस्था खाली पेटे बरा पेटे फिर आर्मिजी हदिशी बर्णना हासान सही हम्बुल रिमलिकर अन्वेषणे बोट कथा तसाउपंथीवते जा बोझा तादाती आंकदा जाग करते तीन नम्बर हल किसधारण कथा के सरिक कूफर हिसेब आख्यय তাছাউবপন্থীদের আরেকটি বিভ্রান্তি হল কিছু কিছু শব্দের ব্যাপারে অত্যাধিক কড়াকড়ি করা উদাহরণস্বরূপ যদি কেউ বলে ব্যবসা না করলে খাব কি বা অমুকের চিকিৎসায় আমার রোগ সেরে গেল তবে কেউ কেউ বিষয়টিকে সিঁড়ি কুপুর হিসেবে আখ্যায়িত করে তীব্রভাবে নিন্দা করেন তারা বলেন রোগ সারেন আল্লাহ রিজিক আল্লাহর পক্ষ থেকে আসে সুতরাং ওপরের কথাগুলো আল্লাহর সানে চরম বেয়াদবি অথচ যে মুসলিম এসব কথা বলে সে ঠিকই বিশ্বাস করে যে আল্লাহই খাওয়ান এবং তিনিই রোগারোগ্য দান করেন এই বিশ্বাস থেকেই সে কথাগুলো বলে পরস্পরের মধ্যে কথোপকথনের সময় এমন কথা প্রায় বলা হয় বলা হয় পুরুষ মানুষ সংসার চালায় বা অমুক ছাড়া আমার চলে না ইত্যাদি এসব কথাকে সিরিখ হিসেবে আখ্যায়িত করার অর্থ হলো মুসলমানদের বোকা বানানো অথচ নবী রাসুল এবং ব্যক্তিরা এ ধরনের কথা উচ্চারণ করা আল্লাহাল আমি তাদের নিকটে একটি অপরাধ করেছি আমার ভয় হয় যে তারা আমাকে হত্যা করবে সোরা তেত্রিশ নম্বর আয়াত এখানে কি এমন বলার সুযোগ আছে যে মুসাআ রাখে আল্লাহ মারে এই নীতিতে বিশ্বাসী ছিলেন না হুদায় সন্ধির সময় রসুল্লাহ সাল্লা সাল্লাম উমর রাজি আলাহুকে মক্কার কুরাইস কাফিরদের নিকট যেতে বললে তিনি বলেন ইমনি আফাফু কুরাইসান আল্ নাফসি ওলাইসা বি হে আল্লাহ রসুল আমার ভয় হয় পুরাইসরা আমার কোনো ক্ষতি করবে মক্কাতে আদি ইবনে কাব গোত্রের অর্থাৎ উমর রাদি আল্লাহ তালহের গোত্রের এমন কেউ নেই যে আমাকে রক্ষা করবে মুসনাদে আহমদ সিরাতে ইবনে হিসাম অথেব এমন বলা যাবে কি যে উমর রাজি আল্লাহতালু আল্লাহই রক্ষা করেন এই কথা বিশ্বাস করতেন না বা তার এই কথাটি বেয়াদবী ছিল রসুল্লাহ সাল্লাহ আল্লাহসাল্লামের ওফাতের পর যখন আবুবকর রাদি আল্লাহ তাল্লাহ আনহু খলিফা তখন তিনি ব্যবসার উদ্দেশ্যে রওনা হলে উমর রাদি আলাউ বলেন আপনি খলিফা হওয়ার পরও ব্যবসা করতে যাচ্ছেন এটা শুনে আউবক রাধি আল্লাউ বলেন ফামিন আইনা তাহলে আমি আমার পরিবারকে খাওয়াবো কিভাবে তাফসিরে বাড়ি মোট কথা এ ধরনের মন্তব্য কোন সমস্যা হিসেবে বিবেচিত নয় অতএব এসব বিষয়ে সতর্কতা অবলম্বনের ক্ষেত্রে ভুল চিন্তাভাবনা অনুপ্রবেশ করে সাধারণভাবে বলা হতো দুনিয়া ত্যাগ ও অন্তর পবিত্র করাই তাউফের উদ্দেশ্য তবে এর সাথে এমন কিছু আকৃদা বিশ্বাস ও কার্যকলাপ অন্তর্ভুক্ত হয়ে গিয়েছিল যে কারণে প্রথম যুগ থেকেই ওলামে একরাম তাসাউফকে নিন্দা করেছেন যেমনটি ইবনুল জাউজি রহমাহুল্লা বর্ণনা করেছেন তবে তখন যারা তাসাউফের সাথে সংশ্লিষ্ট ছিল তাদের বেশিরভাগই আবেদ ও জাহেদ দুনিয়া তাগি ছিল কিন্তু আলেম ছিল না তাই আলেমরা তাদের মতামতের বিরুদ্ধে কথা বলেছেন কিন্তু ওই সকল ব্যক্তিদের ব্যাপারে খারাপ মন্তব্য করেননি এ বিষয়ে ওলামে একরামের নিকট গ্রহণযোগ্য পন্থা হলো কোন বিখ্যাত ব্যক্তি ভুল করলে তার ভুলটি গ্রহণযোগ্য হয়ে যায় না বরং তার ভুল মতামত পরিত্যাগ করে প্রকৃত সত্য অনুসরণ করতে যদি ভুলের যে ব্যক্তি সম্পর্কে খারাপ মন্তব্য না করা প্রথম যুগের তাসাউপ সম্পর্কে আমাদের এটাই নীতি আমরা এই সকল বিভ্রান্তিকে স্বীকার করি না তবে সে সময় যারা তাসাউপের সাথে যুক্ত ছিল তাদের ব্যাপারে খারাপ মন্তব্যও করি না সেই সাথে আমরা এটাও বলি যে যদি এসকল বিভ্রান্তি পরিত্যাগ করে কেবল অন্তর পবিত্র করা এবং আমল আখলাকের উন্নতি সাধন করাকে তাসাউব বলা হয় তবে সে তাসাউ প্রশংসিত তাসাউফব বলে গণ্য হবে বহু সংখ্যক উলামেকরাম এ ধরনের তাসাউফকে স্বীকৃতি দিয়েছেন এইবার আমরা আলোচনা করব তাসাউফের দ্বিতীয় স্তর বিকৃত ও প্রথম যুগের সম্পর্কে আমরা এতক্ষণ আলোচনা করলাম তখন বিকৃত ছিল খুবই স্বল্প পরিসরে পরবর্তীতে তাসাউপন্থীদের আকিরা বিশ্বাসে চরম অবনতি ঘটে পূর্বে আমরা বলেছি সুফিদের মূলনীতি ছিল যে যেকোনোভাবে নার্সকে কষ্ট দেওয়া এই মূলনীতিটির কারণে এক সময় তারা জান্নাতের লোভ এবং জাহান্নামের ভয়ে ইবাদত করার বিষয়টিকে অপছন্দ করতে শুরু করে যেহেতু জান্নাত পাওয়া বা জাহান নামের শাস্তি থেকে রক্ষা পাওয়াও নাফসের কামনা বাসনার মধ্যে অন্তর্ভুক্ত তারা বলতে শুরু করে আমরা জান্নাতের লোভে বা জাহান্নামের ভয়ে ইবাদত করি না আমরা ইবাদত করি মাওলাকে পাওয়ার জন্য কথাটি সাধারণভাবে শুনতে চমৎকার মনে হল এটি একটি বিদাতে চিন্তাধারা যেহেতু রসুল্লাহ সাল্লা সাল্লাম এবং তারপন্থীদের ক্ষেত্রে অগুরুত্বপূর্ণ ও অপ্রয়োজনীয় সাব্যস্ত করে তখন তাদের সামনে একটি অবসম্ভাবী প্রশ্ন দাঁড়িয়ে যায় তা হল যদি জান্নাত জাহান্নামের বিষয়টি নাই থাকে इबादत कर दाड़ करोजादा करते करते एक पर्या तर सामने महान रबे सकल रहस्य उन्मोचित तरा आल्लर साषयटी बला है फानाफिल्लाधारण मन हत यह स्तरे पोचान पर एक जन बुजुर्ग भीषण क्षमत अंत मुख दिए जा वस्तवायित गुद्रे तलदेश शुरू कर सकती अंतर चोख दिए देखते सक्षम हो जाफ इल हाम मध्यमे समस्त किसपर्निश्चित ज्ञान लाभ करें सृष्टिजगतर को बेपारे गोपन थे एधरण अवस्था सम्पर्न ओ तियाली अमुक तथा हउ शब्द प्रमान प्रदान अर्थात आल्लाम हउ बल्ले सबकि उक्त व्यक्त हउ बल्ले जेको किसुएक कार्यत एम आकिदा रखा है एक, एक जन बुजुर्ग आल्लर क्षमता और गुणावल सरिकाना लाभ कर नाउजुबिल्ला यह स्तरे तसाउफर मध्य मारत्म विभ्रांति सृष्टि से मोटामुटी तीन टागे भाग कारामेर क्षमत भंडिया क्षमतार बेपारे अतिरंजन करत आज जहाबी रहीमह तरह तारीिखे मानसुरे हल्ला सम्पर्हल मीन शाहबाजी फैजा ओसा दला जरकीबाजी देखे तार पोती जेतो, से बस इबने कसिर रही उल्लेख कर हाल तरह पुत्रवधू के उद्देश्य को तुम्हारो मतपार्थक्य है तब बाड़े उठे घटना बर्णना कर আমি সবকিছু দেখি ও শুনি আল বিদায়া এছাড়া হাল্লাজ নিজেকে খোদা দাবি করেছিল বন্ধুদের নিকট লেখা সে লিখত পক্ষ থেকে অমুকের প্রতি, ইবনে কাসির আজ প্রমুখ সুফিদের মধ্যে কেউ কেউ দাবি করত লাউ বাসাক্তু লা নার, যদি আমি থুতু ফেলি তবে জাহান্নামের আগুন নিভে যাবে কেউ কেউ বলত সুবাহী আমি কত পবিত্র কেউ কেউ বলত খুদনা বা আমরা এমন এক সমুদ্রে আছি নবীরা যার অবস্থান করছেন মাত্র বর্তমানেও দেখা যায় তাসাউপন্থীরা নিজেদের পীরের ব্যাপারে অতিরঞ্জন করে থাকে পীরের হাতে হাত দিলে সাত খুন মাপ পীর সাফায়ত করলে জান্নাত ওয়াজিব ইত্যাদি এসবই সিরকিয়া কেদা বিশ্বাস যা মক্কার কাফিররা তাদের মূর্তিদের ব্যাপারে পোষণ করত এসব আল্লা আশ্রয় চাইল শরীয়তের বিপরীতে গোপন জ্ঞানের দাবি করা তাপন্থীরা কোরআন হাদিসের বাইরে এক প্রকার গোপন জ্ঞানের দাবি করে যাকে তারা মারেফত বা হাকিকত হিসেবে নামকরণ করে তাদের বিশ্বাস তাছাউফের নিয়মাবলী অনুসরণ করে অন্তর পরিষ্কার করতে থাকলে এক সময় বিশুদ্ধ হয়ে যায় যে মওলা পাকের প্রকাশিত হয়। তখন আকাশ সকল গোপন নিকট এমনি এমনি প্রকাশিত হয়ে যায় তারা এই গোপন জ্ঞানকে প্রকৃত জ্ঞান হিসেবে দাবি করত আর কোরআন হাদিসের জ্ঞানকে বলত বাহ্যিক জ্ঞান বা খোসা সাদৃশ্য তারা আলেম ওলামাদের তিরস্কার করে বলতো। मुखी फन फूनिफा फल खलकालीफा हादी सम्पर्के गोपन भांडार छिले इच्छा करलम केिनुक तीन सृष्टि करलम जाते सेंाई हादिस प्रसंगे अल आलसी रुहल मनी फक इबने तईमिया इन्नासाम कलम नबी सल्लाफुल्लाफ এটা নবী সাল্লামের কথা নয় এর সহি কোনো সনদ নেই ঝারকাসী ইবনে হাজার এবং অন্যান্যরা একই কথা বলেছেন যেসব সুফিরা এই আদিস বর্ণনা করে তারাও স্বীকার করেন যে এটা সনদের মাধ্যমে প্রমাণিত নয় তবে তারা বলেন এটা কাশ্যের মাধ্যমে প্রমাণিত এরপর তিনি বলেন কাশফি শানাতুল্লাহম আর কাশ্পের মাধ্যমে হাদিস সহি করা সুফিদের নিয়মিত অভ্যাস রুহুল মা তাদের তাদের মধ্যে কেউ কেউ আল্লাহর সাথে সাক্ষাৎ করা ফেরেস্তা বা নবীদের সাথে কথা বলে সরাসরি জ্ঞান অর্জন করার দাবি করত তালবিস ও ইবলিস এ সকল সুফিরা নিজেদের কাশ ও ইলহামকে অহির মতো নিশ্চিত জ্ঞান করত তাই এর উপর নির্ভর করে শরীয়তের বিপরীতে আমল করত তাদের নিকৃষ্ট কার্যকলাপকে কেউ নিন্দা করিলে বলতো এটা মারেফতের ব্যাপার তোমরা এর কি বুঝবে এ প্রসঙ্গে তারা খিজির আলাহাইসাল্লাম ও মুসা সালামের ঘটনাকে দলিল হিসেবে উল্লেখ করত যেহেতু মুসা বিভিন্ন কার্যকলাপ অনুধাবন করতে পারেন কোন জ্ঞান কেবল নবীদের মাধ্যমেই আসে মুসা আল্লাহলামের যুগে একাধিক নবী থাকা অসম্ভব নয় সম্ভব ছিল হয়তো খিজির আল্লাহ নবী ছিলেন অথচ মুসা আল্লাহ ছাড়া অন্য কোন নবীর উম্মদ ছিলেন যার নির্দেশে তিনি ওই সকল কাজ করেছিলেন মুসাআলা তার নিজের জ্ঞান অনুযায়ী খিজির আল্লাহ ইসলামের উপর আপত্তি উত্থাপন করেছিলেন বর্তমানে রসুলুল্লা সাল্লাহ আলাইস্লামের শরীয়ত ছাড়া অন্য কোন শরীয়ত থাকা সম্ভব নয় ওলি বুজুর্গ পীর ফকির সকলের উপর রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের শরীয়ত মেনে চলা আবশ্যক এই শরীয়তের বিপরীতে কেউ যেতে পারবে না শরীয়তের বিধান অনুযায়ী সবকিছুর বিচার করা হবে আর যারা অন্য কোন কে আছে যে আল্লার ব্যাপারে মিথ্যা বলে অথবা বলে আমার উপর ওহি হয়েছে অথচ তার উপর কিছুই ওহী হয়নি আর যে বলে আল্লাহ যা নাজিল করেছেন আমি তার সমপর্যায়ের কিছু সমপর করতে সক্ষম সুরা তিরানব্বই নম্বর আয়াত এই আয়াতের ব্যাখ্যায় আল করতুবি রহমাহুল্লাহ বলেন এর মধ্যে তারা অন্তর্ভুক্ত যারা হাদিস ফিকা ও পূর্ববর্তী আলেমদের আলেমগঞ্জ যে পথে ছিলেন তা হতে মুখ ফিরিয়ে নিয়ে বলে আমার অন্তরে এমন ধারণা হয়েছে অথবা আমার অন্তর আমাকে এই খবর দিয়েছে তারা তাদের অন্তরে যা উদিত হয় এবং অনুমানে যা শক্ত মনে হয় সেই অনুযায়ী কথা বলে এবং দাবি করে যেহেতু তাদের অন্তর সমস্ত প্রকারের কলুষতা হতে পবিত্র এবং আল্লাহ ছাড়া অন্য সকলের চিন্তা হতে মুক্ত তাই তাদের নিকট আসমানী জ্ঞান ও রব্বানির তথ্য প্রকাশিত হয় ফলে তারা সমস্ত বস্তুর গোপন বিষয় সম্পর্কে অবগত হয় এবং প্রতিটি শাখা পোশাক এসব বিধিবিধান কেবল নিম্ন স্তরের লোকদের জন্য প্রযোজ্য এর মাধ্যমে বোকা ও সাধারণ লোকদের বিচার করা হবে কিন্তু আল্লাহর অলি ও বিশেষ ব্যক্তিদের এসব কোরআন হাদিসের দলিলের কোনো প্রয়োজন নেই তারা যা বলে তার মধ্যে এসেছে যত মুক্তি তোমাকে ফতুয়া দিক তুমি তোমার অন্তরের নিকট ফতুয়া চাও তারা এ বিষয়ে খিজিরা আল্লাহ দলিল হিসেবে পেশ করে তারা বলে তিনি তো মুসা আল্লাহামের শরীয়তের প্রতি মুখাপেক্ষি ছিলেন না বরং তার নিকট যে গান প্রকাশিত হয়েছিল তাই তার জন্য যথেষ্ট হতো এ ধরনের কথা কুফরি ও জিন্দিগতা। ইমাম করতুবি বলেন যে এমন বলবে তাকে হত্যা করা হবে তাকে তো বা করতেও বলা হবে না তার সাথে কোন রূপ আলোচনারও প্রয়োজন নেই কেননা এ ধরনের চিন্তা চেতনা শরীয়তকে ধ্বংস করে এবং প্রমাণ করে যে আল্লাহর নবী সাল্লাসালামের পরও নবী আসবে তাফসিরে কুরতুবি তিন নম্বর বিভ্রান্ত আকিদাটি হল ওহাদাতুল উজুদ তথা সর্বের সর্বাদে বিশ্বাস করা তাওপন্থীরা সর্বাপেক্ষা বেশি ভয়ঙ্কর যে বিদাতটি তৈরি করেছে তা হল ওহাদাতুল উজুদ তথা একক অস্তিত্বে বিশ্বাস করা অর্থাৎ সারা পৃথিবীতে যা কিছুর অস্তিত্ব আছে তার সবই একক সত্তা এগুলো সবই আল্লাহর অস্তিত্ব ছাড়া কিছু নয় নাউযু বিল্লাহ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলেন গুলাতুস সুফিয়া فإِنَّ أكابرهم لما تكلموا في مسألة المحي والفناء وكان مرادهم بذلك المبالغة في الرضا والتسليم وتفويد الأمر بالغ بعدهم حتى ضوح المرجع في نف نسبة الحيل إلى العبد وجر جالك بعدهم إلى معزرة العصاء ثم غلا بعضهم فأذر الكفار ثم غلا بعدهم فزعم إن المراد بالتوحيد اعتقاد وحدة الأجود তাসাউবপন্থীদের নেতৃস্থানীয় ব্যক্তিরা প্রথম যখন সাথে মিশে যাওয়ার কথা বলতো তখন তাদের উদ্দেশ্য ছিল বেশি বেশি আনুগত্য করে নিজেকে আল্লাহর নিকট পরিপূর্ণভাবে পেশ করে দেওয়া তারা সত্যি সত্যি আল্লাহর সাথে মিশে যাওয়া উদ্দেশ্য করেনি কিন্তু সুফিদের একদল বাড়াবাড়ি করল তারা সত্যি সত্যিই আল্লাহর সাথে মিশে যাওয়ার মতামতে বিশ্বাসী হল এমনকি তারা মুরজিয়াদের মতো বাড়াবাড়ি করল এবং কোনো কাজী বান্দা করে না বরং আল্লাহ করেন এই মতবাদে বিশ্বাসী হল ফলে তারা পাপীদের দোষ দিত না এমনকি তাদের একটি দল কাফিরদেরকেও নির্দোষ মনে করত তারপর তারা আরো বাড়াবাড়ি করল তারা বলতে শুরু করল তাহিদ অর্থ হল ওয়াহাদুল উজুদ বা জগতে যা কিছুর অস্তিত্ব আছে সব কিছুকেই আল্লাহ মনে করা না ওজুবিল্লা মুহিউদ্দিন ইবনে আরবি বলেছে सब ही इशारा मात्र और अपने उद्देश्य अपनी अंतर जन चुम्बक स्वरूप चिंता कर आल्लार एक नी रूप نعوذ بالله اي قبطة اللقر قوار العلوسي بولن و اقصر قلامه من هذا القبيل بل هو ام وحدة الوجود و ابوها و ابنها و اخوها و اياك ان تقولك ما قول ذلك الاجل حتى تاصلا بتوفيق الله تعالى ما الائه و صلا تار بشير باق كثائي اي دارو نير شاب كسو تي اللار বরং তিনি উজুদের মা বাবা পুত্র এবং ভাই অর্থাৎ যেমনটি এই মহান ব্যক্তি বলেছেন যতক্ষণ না তিনি যে স্তরে পৌঁছেছিলেন তুমিও সে স্তরে পৌঁছাও রুহুল মা আনী রুহুল মা আনির লেখকের শেষের কথাটি লক্ষণীয় তিনি বলেছেন তথাকথিত এই মহান ব্যক্তি যে স্তরে পৌঁছেছিলেন সেই স্তরে না পৌঁছানো পর্যন্ত এ ধরনের কথা যেন অন্য কেউ না বলে প্রশ্ন হল মহান ব্যক্তিদের শরীয়ত কি অন্যদের চেয়ে আলাদা তাছাড়া আমরা যেটা জানি তা হলো মহান ব্যক্তিদের অনুসরণ করতে হয় তারা যা বলে তা বলতে হয় এবং তারা যা করে তা করতে হয় আসলে মহান ব্যক্তিদের জীবনও পড়া হয় অনুসরণ করার জন্য অথচ এখানে দেখা যাচ্ছে একজন মহান ব্যক্তি যা করেছেন অন্যদের তা করতে নিষেধ করা হচ্ছে ইমাম শাহি রহিম কত সুন্দরী না বলেছেন ওলাুলান প্রবেশ করে তবে সবকিছুই আল্লাহ এর উপর বিশ্বাস করার অনিবার্য ফলাফল হল জগতে যা কিছু ঘটছে তার সবই আল্লাহ নিজে করছেন যেহেতু সবকিছুই আল্লাহর অস্তিত্ব তাই পাপ ইমান সমগ্র সৃষ্টি আল্লাহ সম্পর্কে বিভিন্ন আকিদা স্থাপন করেছে তারা যা কিছু আকিদা রেখেছে আমি তার সবই মেনে নিচ্ছি না ওজুবিল্লা এই সকল চিন্তাধারা তাছাউপন্থীদের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল, তবে তাদের বেশিরভাগ এগুলো গোপন রাখত আর কেউ কেউ প্রকাশ করত এসব আকিদা যারা প্রকাশ করেছিল তাদের মধ্যে অন্যতম হল হুসাইন ইবনে মানসুর আল হাল্লাজ ও মহিউদ্দিন ইবনে আরাবি এই দুজন স্পষ্ট ধর্মদ্রোহী ছিল তাদের কথাবার্তা ও কার্যকলাপ এহদি খ্রিস্টানদের চেয়েও খারাপ ছিল হাল্লাজের জীবনী প্রসঙ্গে পৃথক একটি গ্রন্থে আমরা এসব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি আল্লাহর আমরা এসব হতে আমিন। তাসাউফের তৃতীয় স্তরটি তাসাউফ। এতক্ষণে তাসাউফপন্থীদের যেসব বিভ্রান্তির কথা উল্লেখ করা হয়েছে সেগুলো ছিল খুবই মারাত্মক পর্যায়ের একসময় মুসলিম সমাজে এসব আকিতা বিশ্বাসের ব্যাপক প্রচার প্রসার ছিল মানুষ পীরের নিকট প্রার্থনা করত পীরকে সন্তুষ্ট করতে পারলে দরগা মাজারে সে গিয়েছিল মাজার পূজা ও অন্যান্য শিরি কুপুরের অস্তিত্ব ছিল আশঙ্কাজনক তাপন্থীদের একসেটিয়া প্রচার প্রসারের একটা মৌলিক কারণ ছিল রাজনৈতিকভাবে সহযোগিতা সাধারণত পীর মুরিদরা দুনিয়ার যে কোনো ব্যাপারে নাক গলানো থেকে দূরে থাকতো। রাজা বাদশারা যা কিছু জুলুম অত্যাচার ও পাপাচারে লিপ্ত হতো তারা সেগুলো মুখ বুঝে সহ্য করত কিন্তু হকপন্থী আলেম ওলামারা এসব ব্যাপারে শাসকদের সাথে সংগ্রাম করতেন তাদের মুখের সামনে হক কথা শোনাতেন এ কারণে বেশিরভাগ মুসলিম রাষ্ট্রে রাজনৈতিকভাবে সুফিরা বেশি সুবিধা ভোগ করত আলেম ওলামারা অবশ্য তাদের তীব্রভাবে নিন্দা ও তিরস্কার করতেন এবং দলিল প্রমাণের মাধ্যমে তাদের মতামত খণ্ডায়ন করতেন কিন্তু দলিল তামানের তোয়াক্কা করত না আর সাধারণ মানুষ দলিল প্রমাণ বুঝত না তাই এই সকল বিভ্রান্ত আকেদা বিশ্বাসকে নির্মূল করা কষ্টসাধ্য হয়ে গিয়েছিল সত্যপন্থী ওলামেকরামের চেষ্টা প্রচেষ্টাকে ব্যর্থ করে এ সকল বিভ্রান্ত আকেদা বিশ্বাস বন্যার স্রোতের মতো মুসলিম উম্মাকে গ্রাস করতে থাকলো। যদি এভাবে চলতে থাকত তাহলে আমরা এখন দেখতাম নব্বই পার্সেন্ট মুসলিম কবর পূজা করে এবং পীরের গায়েবী ক্ষমতায় বিশ্বাস করে হয়তো আজকে মানসুরে হাল্লাজ বা ইবনে আরাবেকে নিন্দা করে কিছু লিখলে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হতো কিন্তু আল্লাহ ভিন্ন কৌশলে এই ফিতনা হতে মুসলিম উম্মাকে রক্ষা করেছেন মূলত দুটি কারণে মুসলিম উম্মা তাসাউপের ভয়াল আঘাত হতে রক্ষা পেয়েছে এক নম্বর হল মুসলিম শাসকদের হকের পক্ষাবলম্বন কোনো কোন শাসক মাজার পূজা পীরভক্তি প্রভৃতি অপকর্মের বিপরীতে হকপন্থী ওলাম একরামের পাশে দাঁড়িয়েছিলেন যেমন সৌদি আরবের বাদশাহ শেখ আবদুল ওব এ ব্যাপারে সহযোগিতা করেন ফলে আল্লাহর ইসাই সেখানে এই ফিতনা সম্পূর্ণরূপে নির্মূল হয় এটা নিঃসন্দেহে বলা যায় যে বাতিল আকিতা বিশ্বাসকে দমন করার জন্য মৌখিক প্রচারের সাথে সাথে তরবারের আঘাত একান্ত জরুরি এভাবে দমন না করলে বিদাতি ও বিভ্রান্ত আকিদার লোকদের চিরতরে নির্মূল করা সম্ভব হয় না মুসলিম উম্মার অন্যান্য এলাকাতে একইপন্থায় পন্থায় সুফিদের দমন করা গেলে তা নিশ্চয় উত্তম হতো কিন্তু শাসকদের সবাই সমান নয় আবার সব এলাকার অবস্থাও একই রকম নয় এমন এলাকাও ছিল যেখানে তাসাউপন্থীদের দৈরাত্য এতটাই বেশি ছিল যে রাষ্ট্রীয়ভাবে তাদের দমন করতে গেলে বিদ্রোহ সৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল তাছাড়া আল্লাহ সুবাহতালা এই বিভ্রান্ত আকিদা বিশ্বাস সৃষ্টি হওয়ার সুযোগ দিয়েছেন মানুষকে পরীক্ষা করার জন্য साधारण मुस्लिम दयापरवश फितनार तीव्रता ह्रास करीक्षा सहज है এটা এটা হয়েছে হয়েছে সম্পূর্ণ সম্পূর্ণ ভিন্ন একটি আর সেটা হলো দ্বিতীয় কারণ তা হল তাপন্থীদের ঘরের মধ্যে সংস্কার আল্লাহর ইসাই তাসাউপন্থীদের মধ্যে এমন কিছু ব্যক্তিত্ব ও সংস্কারকের আবির্ভাব ঘটল যারা নিজেরা তাসাউপন্থীদের নিকট বিশ্বস্ত ও মান্যবর ছিলেন এদের মধ্যে অন্যতম হল মুজাদ্দিদি আলফেস আনী শাহ অলিউল্লা দেহলবি ও তাদের অনুসারী অন্যান্য উলামে একরাম তাপসিরে রুহুল মাহানের লেখক আল আলুসি ও তাপসিরে মাঝহারের লেখক সানাউল্লাহ পানিপথু এই পর্যায়ের আলেম তারা নিজেরা তাসাউপন্থী ছিলেন কিন্তু প্রচলিত তাসাউকে সংস্কার করার চেষ্টা করেছেন তাসাউপের মধ্যকার বিভিন্ন বিভ্রান্ত আকিরা বিশ্বাস তারা খণ্ডায়ন করেছেন এবং তীব্রভাবে সেগুলোর নিন্দা করেছেন অন্যান্য ওলামে গ্রামের প্রসার প্রসারে তাসাউপন্থীরা কর্ণপাত না করলেও নিজেদের ঘরের লোকদের কথাই তাদের মধ্যে ব্যাপক পরিবর্তন আসে তাঁশা উপপন্থীদের আকিরা বিশ্বাসের মধ্যে সংশোধন ও সংস্কার শুরু হয় কিন্তু ঘরের মধ্যে বসে সংস্কার করতে হলে কিছুটা গ্রহণ করা ছাড়া উপায় থাকে না এ কারণে এ সকল উলাম তাপন্থীদের নিকট সুপরিচিত ও সম্মানিত ব্যক্তি বা বিষয়ের ব্যাপারে সরাসরি মন্তব্য করতেন না বরং হয়তো এড়িয়ে যেতেন বা এমনভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করতেন যাতে শরীয়তের মূলনীতি রক্ষিত হয় আবার তাশা সন্তুষ্ট হয় মানসুরে হাল্লাজ ইবনে আরাবি ইবনে ফারিদ প্রমুখ ধর্মদ্রোহী যেসব কুফরি কথা বলেছে সে ব্যাপারে তারা কিছুটা নমনীয়তা প্রদর্শন করেছেন হয়তো তাদের ব্যাপারে কোন মন্তব্যই করেননি অথবা শরীয়তের মানদণ্ডে তাদের কার্যকলাপকে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন যেমন তারা হয়তো বেহুশ অবস্থায় এগুলো বলেছে বা এসব কথার আসলে ভিন্ন কোনো অর্থ রয়েছে যা আমরা বুঝি না আলা আলুসি বলেন وإياك أن تقول بظاهر معا ما أنت عليه وكلما وجدت مثل هذا لأهد من أهل الله تعالى فسلمه لهم بالمعنى الذي أرادوه مما لا تعلمه أنت ولا أنا لا بالمعنى الذي ينقده في أقلك المشوب أقلك المشوب بالأوهام شبدان تم جانو ابن عرابر قطار پوكشو ارتقرهن کرونا जेहेतु तुम्हें खबरदार जान तथार तुम्हारे बोध शक्ति के नंदनिय मन हो तापिर रुहुल मा ইবনে আরাবের পক্ষে ওকালতি করে ইমাম একটা বই লিখেছেন যেখানে তিনি একই কথা বলেছেন এই সকল সুস্পষ্ট কোনো বক্তব্য দেননি। তারা না এটাকে সরাসরি স্বীকার করেছেন আর না এটার বিরুদ্ধে সস্তার হয়েছেন এটা হয়তো ঠিক যে যদি তারা সরাসরি এসব বিষয়ে মন্তব্য করতেন তবে তাছাউপন্থীরা তাদের ঘরের লোক না ভেবে পরের লোক ভাবত ফলে তাদের সকল কথা পরিত্যাগ করত যেভাবে অন্যান্য ওলামায়ে হকের কথা পরিত্যাগ করেছিল সেক্ষেত্রে তাসাউফের মধ্যে যতটুকু সংস্কার হয়েছে তাও সম্ভব হতো না এটা আমরা স্বীকার করে যে এভাবে রাগঢাক করে প্রচার করার কারণে তাসাউফের মধ্যে কিছু সংস্কার ও সংশোধন সম্ভব হয়েছে এ বিষয়ে আমরা এই সকল আলেম ওলামাদের অবদানকেও স্বীকার করি তবে সেই সাথে এটাও সত্য যে এভাবে রাগঢাক করার কারণে তাসাউপন্থীদের অনেক বিশ্বাস পর্দার আড়ালে গা ঢাকা দিয়ে টিকে থাকার সুযোগ পেয়েছে মূলত সেই কারণেই সংশোধন ও সংস্কারের পরও আজ অবধি যারা পীর হিসেবে পরিচিত তাদের বিশ্বাসের মধ্যেও এমন কিছু বিভ্রান্তি পাওয়া যায় যা পূর্বের বিভ্রান্তির অনুরূপ উদাহরণস্বরূপ বর্তমানে যারা পীর হিসেবে পরিচিত তাদের কিতাবাদিতে লেখা আছে পীর সাহেবের ভুল ধরা যাবে না সগিরা গুণা হলে তো ধরাই যাবে না আর যদি কবিরা গুণাও হয় তবে কেবল ফকির শ্রেণীর লোকেরা ধরতে পারবে অন্যরা নয় অর্থাৎ সাধারণ মুরির্দরা পীর সাহেবকে যদি জেনা করতেও দেখে চিন্তা করলে দেখা যাবে যে এমন বলে তার উদ্দেশ্য হল পীর সাহেব মারেফতের জ্ঞানে পারদর্শী অতএব তার কার্যাবলী ও আদেশ নির্দেশ শরীয়তের বিপরীত হলেও আপত্তি উত্থাপন করা যাবে না যেভাবে মোসা্লামের জন্য স্বীকার না করে ভিন্নভাবে বিষয়টি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে যেমন পীর সাহেব বুজুর্গ মানুষ তিনি শরীয়তের বিরুদ্ধে রায় দিতে পারেন না যদি আমাদের নিকট তার নির্দেশ শরীয়তের বিরুদ্ধে বলে মনে হয় তবুও ধরে নিতে হবে এটা আসলে শরীয়তের বিরুদ্ধে নয় তাই সেটা পালন করতে হবে এভাবে মূল আঁকিদারটি ঢেকে ফেলার চেষ্টা করা হয় কিন্তু এই যুক্তিটিও আরেকটি বিভ্রান্তি পীর সাহেব শরীয়তের বিরুদ্ধে কোনো নির্দেশ দিতে পারেন না এ বিষয়ে কিভাবে নিশ্চিত হওয়া যায় আমরা জানি আমরা তো জানি নবীরা ছাড়া আর কেউ মাসুম নয় তাহলে পীর সাহেব যে কোনো পাপে লিপ্ত হবেন না এটার গ্যারান্টি কি একইভাবে ও হাদাতুল উজুদ তথা সর্ব সবকিছুই আল্লাহ এই মতবাদটি একটু ভিন্নভাবে প্রসার করা হয় বলা হয় আল্লাহ সর্বত্র বিরাজমান অথচ মুসলিম উম্মা ইজমা করেছেন যে আল্লাহ আল্লা সব হানওয়াতা সত্ত্বাগতভাবে তার সৃষ্টি হতে বিচ্ছিন্ন তিনি সৃষ্টির মধ্যে নন সৃষ্টিও তার মধ্যে নয় ইমাম ইবনে তাইমিয়া রহমাউল্লা বলেন ইমামগণ বলেন আল্লাহ তার আরসের উপর আছেন। সমস্ত সৃষ্টি হতে তিনি সত্যাগতভাবে বিচ্ছিন্ন আছেন যেমনটি কুরআন সুন্না ও পূর্ববর্তীদের ইজমার মাধ্যমে প্রমাণিত হয়েছে অন্য স্থানে তিনি বিষয়টি ব্যাখ্যা দিয়ে বলেন তিনি আকাশের উর্ধে আরসের উপর আছেন। তিনি সৃষ্টি থেকে সত্তাগতভাবে বিচ্ছিন্ন আসেন সৃষ্টির মধ্যে তার সত্তার কোনো কিছু নেই এবং তার সত্তার মধ্যে তার সৃষ্টির কোনো কিছু নেই মাজমুয়ে ফাতুয়া ইমামা জাহাবি রহমউল্লা তার আল উলু নামক কিতাবে বিশটিরও বেশি পূর্ববর্তী বরেণ্য আলেম হতে এই মত বর্ণনা করেছেন সেখানে স্পষ্ট বলা হয়েছে আল্লাহ তার সৃষ্টি হতে সত্তাগতভাবে বিচ্ছিন্ন তিনি সৃষ্টির সাথে মিশ্রিত হন না এবং সৃষ্টি তার সাথে মিশ্রিত না, সৃষ্টির কোনো কিছুর সাথে তার সত্তার কোনো কিছু স্পর্শ করে বা করে স্পর্শ করে বা সংযুক্ত হয়ে নেই তবে তার জ্ঞান ও নিয়ন্ত্রণ সর্বত্র প্রতিষ্ঠিত আছে বিভিন্ন শব্দের মাধ্যমে ওলামেকরাম এই মতবাদটি তুলে ধরেছেন যা ইমাম আজ জাহাবি তার গ্রন্থে বর্ণনা করেছেন একইভাবে পূর্বে বর্ণিত বিভ্রান্ত আকিদা বিশ্বাসের পক্ষে তর্ক বিতর্ক করা এবং ওই সকল আকিদা বিশ্বাসে বিশ্বাসী ধর্মদ্রোহীদের আল্লাহর অলি অনেককার বুজর্গ মনে করাও একটি চরম বিভ্রান্তি মোট কথা সংশোধন ও সংস্কারের পর যে তাসাউফ আমাদের সামনে দৃশ্যমান রয়েছে সেটিও ভুল ত্রুটি থেকে মুক্ত নয় এর মধ্যে বহু চিন্তা ধারা রয়েছে অতএব আবার এসব ব্যাপারে শরীয়তের দলিল প্রমাণের অনুসরণ করা এবং বাতিল ও বিভ্রান্ত আকিদা পরিত্যাগ করা বড় বড় বুজুর্গরা এসব আকিদার পক্ষে ছিলেন এই যুক্তিকে ভ্রান্ত মতবাদকে সত্য হিসেবে গ্রহণ করা বড় বড় বুজুরুগরা এসব আকীদার পক্ষে ছিলেন এই যুক্তিতে ভ্রান্ত মতবাদকে সত্য হিসেবে গ্রহণ করা মোটেও সঠিক চিন্তা ধারা নয় ইবনুல் জাওজি রাহিমাহুল্লাহ তাসাউব পণ্ডিতের বিভিন্ন ভ্রান্তি উল্লেখ করে বলেন ওয়াকাত ফি ওয়াকাত মিন বাদি আশিয়াকহিম গলাতাতুন লিবুদহিম আনিল ইলমি ফাইন কানা যালিকা সহিহান আনহুম তাওয়াজ্জাহ আর-রাদ্দু আলাইহিম ইয লা মাহাবাত ফিল হাক্কি ছু ভুল ত্রুটির শিকার হয়েছেন কারণ তারা অজ্ঞ ছিল তাদের থেকে যেসব ভ্রান্ত কথা বর্ণিত আছে যদি তারা সেগুলো সত্যিই বলে থাকে তবে আমরা যা কিছু প্রতিবাদ করেছি তা তাদেরই বিরুদ্ধে কেননা হক কথা বলার ব্যাপারে কোনো ব্যক্তিকে পরোয়া করা সঠিক নয় আর যদি সেগুলো তারা না বলে না আল্লাহ সুবাহান আমাদের সকলকে এই সকল আকিদা বিশ্বাস থেকে দূরে থাকা এবং এই সকল আকিদা বিশ্বাসের বিরুদ্ধে আমরণ সংগ্রাম করে যাওয়ার তৌফিক দান করুন আমিন ও সাল্লাহ আলা নবীন মোহাম্মদ ও আল্লা আসহাবিহি আজমাইন